লায়স রহমতুল্লা আলাহী বলেন জাফর ইবনু রাবিয়া আব্দুর রহমান ইবনু হুরমুজ থেকে বর্ণনা করেন যে তিনি আবু হুরের রদিল কাছে শুনেছেন রসিল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বকিল ও দাতা ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন দু ব্যক্তির মতো যাদের পরিধানে বুক থেকে গলার হার পর্যন্ত লৌহ নির্মিত পোশাক রয়েছে দানকারী যখনই কিছু দান করে তখনই তার শরীরের পোশাকটি বড় ও প্রশস্ত হতে থাকে এমনকি এটা তার আঙ্গুল ও অন্যান্য অঙ্গগুলোকে ঢেকে ফেলে অন্যদিকে বকিল যখনই দান করার ইচ্ছা করে তখনই তার পোশাকে তার কণ্ঠনালীর প্রতিটি অংশ সংকুচিত হয়ে যায় সে প্রশস্ত করার চেষ্টা করলেও সেটা প্রশস্ত হয় না এ কথা বলে তিনি নিজের আঙুল দ্বারা কণ্ঠনালীর প্রতি ইশারা করলেন